পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম জোবানের হেফাজত এর গুরুত্ব প্রসঙ্গে কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের হাদিফের আলোকে আমরা একজন মমিনের জন্য তার জোবান তথা আল্লাহ সুহানতালার দেওয়া বাকশক্তি এটিকে নিয়ন্ত্রণ করা এটির ব্যবহারে সাবধান হওয়া এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছিলাম আজ আমরা আলোচনা করব ইংশাআ আল্লাহ জোবানের ব্যবহার করে বা মানুষের এই বাকশক্তি দ্বারাই মানুষ আল্লাহতালার কি কী নাফরমানি করে থাকে সে সমস্ত বিষয়গুলোর আলোচনা করা হবে যেন আমরা সেগুলো থেকে আমাদের জোবানকে হেফাজত করতে পারি একজন মানুষ আল্লাহ সুবাহান তালার দেওয়া বাক শক্তি আল্লাহ সুবহান তালার দেওয়া এই কথা বলার ক্ষমতাকে অপব্যবহার করে এ জবান বা মুখকে ব্যবহার করে সবচেয়ে বড় যে অপরাধটি মানুষ করে থাকে সেটি হলো আল্লাহ তালার সঙ্গে সিরক করা হাফেজ ইবনে রাজাব রহমাউল্লাহ তিনি বলেন আল্লাহর সঙ্গে শিরক এটি জবান দ্বারাকৃত অন্যায় সমূহর মন্দ কর্মসমূহের মধ্য থেকে সবচাইতে বড় কারণ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন যে জাতির মাঝে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় অপরাধ ছিল এই শির্ক আর এই শির্ককে প্রকাশ করার অন্যতম এবং প্রধান মাধ্যম হলো জবান তথা মুখ আল্লাহ সুহায় তালা শির্ক প্রসঙ্গে কোরআনে করিমে অনেক অনেক সতর্ক বাণী বর্ণনা করেছেন কোরআনে করিমে আল্লাহ তালা সির্ক প্রসঙ্গে অনেক শক্ত থেকে শক্ত অনেক ভয়াবহ শাস্তি এবং সাজার কথা উল্লেখ করেছেন আল্লাহ সুহায় তাল্লাহ বলেন ইন্না শির্ক আল্লাহ জুলমুন আজইম নিশ্চয় শির্ক সবচেয়েতে বড় অপরাধ মহা অন্যায় আল্লাহ তালা অন্য জায়গায় বলেন যে ব্যক্তি আল্লাহ সবহাতের সঙ্গে সির করবে অমায়ুষ বিল্লা যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সিরক করবে আল্লাহ তালা তারা আমর সমূহকে বরবাদ করে দিবেন। অন্য আয়তা আল্লাহ সুবাহালা বলেন লা মা ইন্দির যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তালা চাইবেন ক্ষমা করে দিবেন। আল্লাহ সোহায়তআ আল্লাহ যারা সির করবেন তাদের সম্পর্কে কোরআন করিমে বলেছেন ফখ হর রমাল্লাহ আলিহিন যেন যে সির করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শুধু দর্শক এই মুখ তথা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ তালার সিরক সবচাইতে বেশি করে থাকি অতএবাসন আল্লাহর দেওয়া জবান আল্লাহ দেওয়া বাকশক্তি দিয়ে আল্লাহর একত্ববাদের কথাই বলি আল্লাহ তালা কোরআন করিমে বলেন কৌল ও কৌলেন সেদিদা তোমরা সরল এবং সঠিক কথাটা বলো হাহিদের কথা বলো শির্কের কথা বলো না আল্লাহ আল্লা সুহানতালার দেওয়া এই বাকশক্তিকে ব্যবহার করে আল্লাহর জমিনের সবচেয়ে বড়ো অন্যায়টি আমরা করা থেকে বিরত থাকি আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে অনেক কথা আমরা বলে থাকি যে কথাগুলো মূলত শির্কের আওতায় পড়ে যায় শির্কের গণ্ডির মধ্যে চলে আস এরকম কথাগুলো আমাদের কি কি। সে বিষয়ে বিস্তারিত শির প্রসঙ্গে আলোচনা আমরা অন্য কোনো সময় সা অন্য কোনো পর্বে করব। মৌলিকভাবে শুধু এক দুটি বিষয় বলে রাখি আল্লাহতালার সঙ্গে শির করি আমরা আল্লাহর দেওয়া জোবানের মাধ্যমে তার একটি নজির হল যে আমরা এই জবানকে ব্যবহার করে আল্লাহ ছাড়া অন্য কোন মৃত মানুষ কোন মাজার অথবা কোন কবর ইত্যাদিতে গিয়ে আমরা প্রার্থনা করি সেখানে কিছু চাই সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্যের উন্নতি অথবা আমার জীবনের যে কোনো ক্ষেত্রের সাফল্য এটি নিঃসন্দেহে বড় ধরনের শির্ক যা মানুষকে ইমানের গুণ্ডি থেকে বের করে দেয় আল্লাহর দেওয়া এই জবানকে ব্যবহার করে এই শির্ক এ লিপ্ত হওয়া একজন মানুষের জন্য মহা অন্যায় এবং একইভাবে এই জবানকে ব্যবহার করে আমরা আল্লাহ আল্লাহতালার সঙ্গে আরও অনেক অনেক উপায়ে সির করে থাকি আসুন আল্লাহতালার দেওয়া জোবানকে আল্লাহতালার আনুগত্যে ব্যবহার করি আল্লাহ তালার নাফরমানি তথা অবাধ্যতায় এটিকে ব্যবহার করা থেকে বিরত থাকি সময়ত দর্শক জবানের বা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে দ্বিতীয় যে অন্যায় এবং হারাম কাজটি আমরা করে থাকি যেটি থেকে আমাদের জোবানকে হেফাজত করা উচিত সেটি হলো আলকৌল আল্লাহ বিগল আল্লাহ প্রসঙ্গে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যে বিষয়ে আমি নিশ্চিত দলিল এবং প্রমাণের মাধ্যমে জানতে পারিনি ধারণার উপরে নির্ভর করে আমি আল্লাহ সুহানতালা প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করি আল্লাহ আল্লাহতালা প্রসঙ্গে যদি কিছু বলি আল্লাহর ব্যাপারে যদি আমি কোনো কথা উক্তি আমি করি তাহলে সেটি হবে আল্লাহর দেওয়া জবানকে ব্যবহার করে আল্লাহর অবাধ্যতা তথা নাফরমানির নিকৃষ্ট একটি নজির সম্মানিত দর্শক ঠিক একইভাবে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সম্পর্কেও কোনো কথা আমাদের এই মুখকে ব্যবহার করে বলি তার প্রসঙ্গে তার সম্পর্কে এমন কোন কথা যদি বলি যেটি তিনি বলেননি অথবা যেটি তার সামনে মানানসই নয় তাহলে সেটিও এই জবানের দ্বারাকৃত অন্যায় সমূহের অন্তর্ভুক্ত সময়ত দর্শক আল্লাহ পাকসবাহ তালা কোরআনে করিমের ভিতরে বলেন অমন আল্লিমান তার চাইতে বড়ো অত্যাচারী এবং জালেম তার চেইতে বড় অপরাধী আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা মিথ্যারোপ করবে কোরআন কারিমের অন্য একাতে আল্লাহ বলেন হা হাউলা আলা রব্বিহীম আল্লাহ আল্লাহন হ্যা আলামিন যারা আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছিল আল্লাহ প্রসঙ্গে না জেনে মন্তব্য করেছিল আল্লাহ প্রসঙ্গে অন্যায় কোনো উক্তি করেছিল তাদের ব্যাপারে আল্লাহ সুতালকে আমাদের ময়দানে সাক্ষীদের সম্মুখে তাদেরকে উপস্থিত করবেন এবং বলা হবে হাউলা ইদিন কাদাবু আলা আরব্বিহীম এরা হল শেষকল চিহ্নিত অপরাধী যারা তাদের পার্থিব জীবনে তাদের রবের উপর মিথ্যা আরোপ করেছিল মিথ্যাচার করেছিল তাদের রব সম্পর্কে তাদের প্রতিপালক সম্পর্কে এমন কোন মন্তব্য বা উক্তি করেছিল যেটি তার সঙ্গে করা সমীচীন নয় এরপরে তাদের প্রসঙ্গে বলা হবে আল্লাহ আল্লাহনতুল্লাহ হে আলামিন এই সমস্ত পাপিষ্ঠ জালিমদের উপরে আল্লাহ তাল্লা এবং গজব বর্ষিত হবে সম্মানিত দর্শক কোরআনে করিমের একাধিক আয়াতে আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করতে নিষেধ করা হয়েছিল আল্লাহ সম্পর্কে মিথ্যাচারের কয়েকটি নমুনা আমরা পেশ করতে পারি প্রাথমিকভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যাচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তার প্রথমটি হলো আল্লাহর জাত বা সত্তা সম্পর্কে এমন কোনো কথা বলা এমন কোনো মন্তব্য করা যেটি আসলে আল্লাহর জাত বা সত্তার সঙ্গে মানানসই হয় না যেমন আল্লাহ সুবাহান তালা প্রসঙ্গে মক্কার কাফেররা বলেছিল না আউজুবিল্লা যে ফেরেস্তা কন আল্লাতালার কন্যা আল্লাহ সুবাহান তাল্লা বলেন যে তিনি সমাদ তিনি স্বয়ং সমৃদ্ধ তিনি লামিয়া আলিদু আলাম ইউলাদ কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম না সময় দর্শক অথচ তাঁর সম্পর্কে কন্যা সন্তান সাব্যস্ত করে আল্লাহ সুহাতালার মর্যাদাকে তুচ্ছ করেছে মক্কার কাফেররা এটি হলো আল্লাহ সম্পর্কে মানানসই নয় এরকম কোনো মন্তব্য করা যে বিশ্লেষণটি আল্লাহর সঙ্গে যায় না সে বিশ্লেষণটি দেওয়া মূলত আল্লাহ সুহাত কেমন তার সম্পর্কে আমাদের ধারণা কি হবে তার সম্পর্কে আমাদের আকিদা এবং বিশ্বাস কী থাকবে এ সম্পর্কে জানার জন্য আমাদেরকে কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে যুগযুগে মানুষ যখন নিজের ধারণা থেকে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা শুরু করেছে তখনই তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা লাস্লা তাল্সাল্লামকে তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন নওয়জবিল্লা এই মহা অন্যায় এবং এই মহা অপরাধ করেছে যারা তাদের প্রসঙ্গে আল্লাহ সুহাতাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আনাতল্লাহে আজলমিন আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করেছেন যারা তাদের উপর আল্লা আলা এবং গজব বর্ষিত হবে সম্মানিত দর্শক আল্লাহর বিষয়ে আমরা যাই বলবো সেটি আমরা জেনে শুনে তারপরে মন্তব্য করব। আল্লাহ তালা কি করেন আল্লাহ তালার গুণ গুণবৈশিষ্ট্য কি আল্লাহ তালার কার্যক্রম সমূহ কী তিনি কিভাবে তার কার্যক্রম কার্যক্রমসমূহ পরিচালিত করেন এ বিষয়ে আমাদেরকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে একজন ইমানদারের তাওহীদ তথা আল্লাহর ওপর একত্রবাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে তিনি আল্লাহ সুবাহান আল্লার তাওহিদে বিশ্বাস করবেন তার একটি অন্যতম পয়েন্ট হলো আল্লাহর আসমা এবং সেফাত আল্লাহর গুণাবলী ইত্যাদির ব্যাপারে তিনি বিস্তারিত কোরআন এবং সুন্নাভিত্তিক আরোপ করবেন যেটি করন এবং সুন্না অনুমোদন করেছে সম্ম দর্শক আল্লাহর উপরে মিথ্যাচারের আরেকটি নিকৃষ্ট নমুনা হল আল্লাহতালা যা বলেননি সেটা বলে দেওয়া কথার কথা কেউ যদি এরকম বলেন যে কোরআনে কারিমি আল্লাহ এমনটি বলেছেন অথবা আল্লাহ আল্লাহতালা এমনটি বলেছেন বস্তুত আল্লাহ আল্লাহতালা সেটা বলেননি তাহলে এটি হলো আল্লাহর উপরে মিথ্যাচারের স্বামী আল্লাহ তালা আমাদেরকে এটা থেকে হেফাজত করুন শুধু দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ইংশা আল্লাহ বিরতির আমরা এ বিষয়ে আলোচনা কন্টিনিউ করব আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ताशा सम्पर्तार चेष्टा करी भावे मोमिन बंदार निजे का इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম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 বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম আল্লাহ সুহায় তালার প্রতি মিথ্যা আরোপ করা এটি হলো জবান দ্বারাকৃত বাক ব্যবহার করা অন্যতম অন্যায় সমূহের একটি আল্লাহ সুবাহ তালা প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালার ব্যাপারে মিথ্যা আরোপ করার একটি নজির আমরা বিরতির আগে আলোচনা করেছি আল্লাহ আল্লাহতালার উপরে মিথ্যা আরোপ করার আরেকটি নজির হল আমরা আল্লাহ আল্লাহতালা বলেননি এমন কোনো কথা আল্লাহর নামে যদি বলে থাকি তাহলে সেটা হবে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা আরোপ করা আল্লাহ তালার উপরে মিথ্যাচার করা যেমন ধরুন কোরআন এবং সন্ন্যার কোনো জায়গায় আল্লাহ সুবহান তালা যে কথা বলেননি আমি সে কথাটি বললাম যে আল্লাহ বলেছেন ঠিক একইভাবে আল্লাহ সুবহান তালা যে কথাটি বলেছেন সেটিকে আমরা অস্বীকার করলাম যে না এটা আল্লাহ বলেননি সেটি নিজের কোনো স্বার্থের কারণে হোক অথবা নিজের অজ্ঞানতার কারণে হোক অথবা ধারণার বশবর্তী হয়ে কথা বলার প্রবণতা থেকে হোক যে কারণেই হোক না কেন আল্লাহতালার ব্যাপারে মিথ্যাচার করা অত্যন্ত জঘন্য অন্যায় সমূহের অন্তর্ভুক্ত সময়তে দর্শক একইভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সম্পর্কেও তার ব্যাপারেও আমরা এই জোবানকে ব্যবহার করে মিথ্যাচার মিথ্যা আরোপ করে থাকি যেটি অত্যন্ত গর্হিত কাজ রসুল সাল্লি সাল্লামের সঙ্গে যেই বিশেষণটি মানানসই নয় যে বিশেষণটি তার জন্য প্রযোজ্য নয় সেরকম কোন বিশেষণ যদি আমরা রাসুলল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে সেটি হবে রাসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে মিথ্যাচার করা যেমন অনেকেই বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম নূরের তৈরি তিনি নূর দিয়ে সৃষ্ট আল্লাহ তালা তাকে নূর থেকে তৈরি করেছেন তার সৃষ্টির মূল উপাদান নূর এ বিষয়ে কোরআন এবং সন্নার সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য দলিল যদি প্রমাণ যদি আপনার কাছে না থাকে আর আপনি বিভিন্ন ধারণা থেকে জাল ভিত্তিহীন হাদিস থেকে যদি আপনি উদ্ধৃত করে রসুল্লাহ সাল্লা সাল্লামকে নর তৈরি বলে আখ্যায়িত করেন তাহলে এটি হবে রসুলের উপরে মিথ্যাচার করা তার ব্যাপারে এমন মন্তব্য করা যেটি তার জন্য মানানসই নয় ঠিক একইভাবে আমরা অনেকেই বলে থাকি আল্লাহ রসুল সাল্লুসাল্লাম গায়েবের মালিক তিনি অদৃশ্যের সব কিছু সম্পর্কে জানেন এটিও আল্লাহ আল্লাহতালার উপর মিথ্যাচারের সামিল এটিও আল্লাহ রসুল সাল্লা রসলামের উপর মিথ্যাচারের সামিল কারণ তাকে আল্লাহ তালা কারিমে নির্দেশ করেছেন কুল লা আলামুল গায়েব বলে দিন আমি গায়েব জানি না লাউকুন্ত আলমুল গায়ব লকসার তুমিন যদি আমি গায়ব জানতাম ভবিষ্যতে কি হবে এটি যদি আমি জানতাম অদৃশ্যে কী হচ্ছে সেটি যদি আমি জানতাম তাহলে আমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যেতাম অবা মাসানিয়া সু কোনো যুদ্ধ বিগ্রহে কোনো কিছুতে আমার কোনো রক্ষতি হতো না শুধু দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাচারের নিকৃষ্টতম আর অনেক নজির রয়েছে আমরা তার সম্পর্কে অনেক মন্তব্য করি যেগুলো মূলত আমরা আসলে জানি না বা যে সম্পর্কে আল্লাহতালা মা কোনো দলিল এবং প্রমাণ আল্লাহ তালা নাজিল করেন সেরকম কোনো মন্তব্য আমরা রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে করলে এর জন্য আল্লাহতালের কাছে আমাদেরকে জবাবদেহ করতে হবে আর এটি ইফতরা আলা রসুল বা রসুলের উপরে মিথ্যা আরোপ করার সামিল সময়ত দর্শক ঠিক একইভাবে রসুল আল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রেও মিথ্যাচার বলে বিবেচিত হবে যদি তিনি বলেননি এমন কোনো কথাকে তার কথা বলে আমরা চালিয়ে দিই এমন কোনো কথাকে যদি আমরা তার দিকে সম্বন্ধ করি যেটি আসলে তিনি বলেননি অথবা যে কাজটি তিনি করেননি এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন মনকাদা আলাই যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে যে ব্যক্তি আমার ব্যাপারে আমি যা বলিনি এরকম কোন কথা বা কাজ আমার দিকে সম্বন্ধ করে বলবে ফালিয়া বাউ আমান্নার সে জন্য তার ঠিকানা জাহান নামে করে নেয় সমাজ দর্শক রসুল সাল্লাহ সাল্লাম প্রসঙ্গেও কথা বলতে আমাদেরকে সাবধান হতে হবে আজকাল আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কোরআন এবং শূন্য আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এ বিষয়গুলোকে আমরা জানা প্রয়োজন মনে করি না বেশিরভাগ মুসলিম ভাইদেরকে ভাই যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন আমরা সুস্পষ্টভাবে কোর্ট করে আল্লাহ এবং তার রসুল সাল্লু সাল্লামের সেই ভাষ্য এবং বক্তব্যসমূহকে আমরা বলতে পারব এটি সমাজের একটি চিত্র এর বিপরীতে আরেকটি চিত্র রয়েছে যে অনেকে আছেন যারা আল্লাহ এবং তার রসুল সল্লাহ সাল্লাম সম্পর্কে মন্তব্য করেন কিন্তু মন্তব্য করতে গিয়ে কোনো প্রকার সাবধানতা অবলম্বন করেন না সতর্ক হন না বরং আল্লাহ এবং রসুল সল্লি সাল্লাম সম্পর্কে তিনি যাহা জানেন তার সঙ্গে আর অনেক কিছুকে যোগ করে তারপরে তার নামে বলে থাকে আমরা ইসলামের কোনো কথা যদি অন্যকে বলতে হয় তাহলে সেটুকুই বলবো যেটুকু কোরআন এবং সুন্না থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পেরেছি নিশ্চিতভাবে আমরা যে বিষয়ের এলম অর্জন করেছি শুধুমাত্র সেই বিষয়টুকু আমরা মানুষকে বলব কোরআনে করিমে আল্লাহ পাকসাল রসুল সলাল্লাহ সাল্লামকে বলেছেন বাল্ল মা উনজিলা ইলেই হে রাসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটা মানুষের কাছে প্রচার করুন রসুল নিজেও দিন এবং ইসলামের কথা মানুষকে বলতে গিয়ে শেখাতে গিয়ে এমন একটি কথাও বলেননি যেটি আল্লাহর থেকে তিনি প্রাপ্ত হননি যেটি আল্লাহ সোহানতালার পক্ষ থেকে নিশ্চিত এবং সুস্পষ্টভাবে জানেননি সেরকম কোনো কথা তিনি উম্মতকে বলে যাননি আল্লাহ তালা বলেন মায়ন্ত হাওয়া ইনহুয়া ইন ইউহা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের প্রভৃতি থেকে মন থেকে কোনো কিছু বলেন না তিনি যাই বলেন সেটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রেরিত নাজিলকৃত ওহি সময়ত দর্শক অতএব রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের ব্যাপারেও আমরা মন্তব্যে অত্যন্ত সাবধান হতে হবে তিনি যা বলেছেন শুধুমাত্র আমি সেটুকুই বলতে হবে আমি যোগ করে নতুন মনগড়া কিছু বলতে পারবো না তিনি নিজেও আমাদেরকে কোনো কথা বলতে গিয়ে মনগোড়া বলেননি নিজের ইচ্ছা মতো বলেননি বরং আল্লাহ যা নাজিল করেছেন সেটি তিনি অক্ষরে অক্ষরে বলেছেন সমাজতে দর্শক রসুল্লাহ সাল্লাম সম্পর্কে অনেকেই বলে থাকেন ধারণা করে থাকেন যে তিনি ইসলাম ধর্ম প্রবর্তন করেছেন আসলে সোল্লা সাল্লাহ আলুসাল্লাম আল্লাহ পাকসু মাহতালার পক্ষ থেকে দেওয়া দিনকে শুধুমাত্র আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এটি আল্লাহ পাকসু মাহতালার পক্ষ থেকে দেওয়া তার জন্য নির্দেশ এবং কর্তব্য এর বাইরে তিনি মনে করা কিছু বলেননি এবং তিনি কোনো দিন প্রবর্তনও করেন এটি সম্পূর্ণ আল্লাহ তাল পক্ষ থেকে দেওয়া ওহি যেটি শুধুমাত্র আমাদের কাছে তিনি পৌঁছেছেন সম্মানিত দর্শক তাই আসুন রাসুলের নামে কোনো কথা বলতে হলে আমরা নিশ্চিত জেনে তারপরে বলবো অনেক সময় রাসুলের নামে মিথ্যা হাদিস রচনা হয়েছে যুগে যুগে মহাদিসরাম সেগুলোকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছে সেরকম হাদিসের অনেকগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এবং কোরআন এবং সুননা তথা ইসলামের যে কোনো বিষয়ে কথা বলতে গেলে আমরা নিশ্চিত জেনে তারপরে বলব না জেনে বা আধা জেনে ধারণার উপরে ভিত্তি করে আমরা যদি মন্তব্য করি মনে রাখতে হবে মা ইয়ালফেতে কৌলিন ইহিমুন আতিম আমি মানুষের সামনে আমার জ্ঞান জাহির করার জন্য অথবা যে কোনো উদ্দেশ্যে আমি বলি না কেন কোন মন্তব্য করি না কেন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়োজিত ফেরেস তারা সেটা লিপিবদ্ধ করে রাখছেন এর জন্য আমাকে আল্লাহ তালার নিকট জবাবদেহ করতে হবে সময় দর্শক জবান দ্বারায় আল্লাহ তালার শির হয় এরকম কোনো কথা আমরা বলবো না জবান দ্বারায় আমাদের এই বাক ব্যবহার করে आल्लाह तरह रसुल सल्ला सल्लम सम्पर्क एम कोशेषण लगामा जो विशेषणटी आल्लाह रसुल सल्लासम संगे मानसई है ना तर क्षेत्र जीटी प्रजोज है ना ठीक एक ही भाव आल्लासलाम्लम पक्ष होते एम कोथा को बोलना जे कथाटी मूलतिय उल्लेख कर একইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লুসাল্লামের কোনো কথা আমরা নিজের মন ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে পেশ কর কোরআন এবং সন্ন্যার অনেক কথা অনেক সময় আমরা নিজের মতো করে ব্যাখ্যা করে আমরা বলে ফেলি যেটি আমাদের জন্য বিলকুল সমীচীন নয় এর সবগুলোই মূলত আল্লাহ এবং তার রসুল সদোল্লাহ আলু সাল্লাম সম্পর্কে ইফতারা তথা মিথ্যাচার এর স্বামীর যেটি অত্যন্ত বড়ো ধরনের অপরাধ যার কারণে কেমতের ময়দানে আমাদেরকে সাজা ভোগ করতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেমতের ময়দানে আল্লাহ তালা তার মমিন বান্দাকে ডাকবেন ডেকে বলবেন তা আরিফ উদম্বা কাজা তা আরিফম্বা কাজা তোমার অমুক অমুক অন্যায় এবং গুনাহের কথা কি তোমার মনে পড়ে তখন বান্দা স্বীকার করবেন হাঁরব আমি আমার সেই সমস্ত গুনাহ এবং অন্যায়ের কথা স্মরণ করি স্বীকার করি তখন আল্লাহ সুবাহন তাল্লা তাকে বলবেন যে দুনিয়াতে তোমার এই অন্যায়কে আমি ঢেকেছিলাম আজও তোমাকে আমি শেষ সমস্ত অন্যায় আমি ঢেকে দিলাম মাফ করে দিলাম তাকে জানাতে দিবেন। আর এর বিপরীতে যারা আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছে তাদেরকে সাক্ষীদের সম্মুখে উপস্থিত করা হবে করে বলা হবে হা উলা ইল্লা দিন আল্লাহ এরাই আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছে আল্লাহ আলাহ আনাত হ্যা আলাহালিন এদের জন্য ক্ষমানেই আল্লাহ তালসালমদের প্রতি লনত বর্ষণ করবেন সময় তো দর্শক তাই আসুন জোবানকে ব্যবহার করে এই দুটি গর্হিত এবং অন্যায় কাজ করা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন দিন ইসলাম তথা আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে যাই বলবো নিশ্চিত জেনে শুনে বলবো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন এ পর্বে এখানে আপনাদের কাছ থেকে বিদায় আরোস করছি পরবর্তী কোনো পর্বে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাত Allah oh. डायसिस कर रक्त विशुद्धु टा कि পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ ব্যাংকানোড বার্মিংহাম ইউকে